পরিণতি এই যে আমরা মারামারি করসি মাসা আল্লাহ এই মারামারি এখন মুসল্লিদের দিনদার সমাজে মুসলমান দুই রকম মেজরিটি মুসলমান তারা ন্যাংটো ছবি দেখলে ওরার হাদিসের বিরুদ্ধে কথা বললে পর্দার বিরুদ্ধে কথা বললে বোরকা পড়া লোক মাদ্রাসা মসজিদ থেকে কি বলে স্কুল থেকে বের করে দিলে ইসলামের বিরুদ্ধে কথা বললে তেমন কোন মাইন্ড করে আছে না নেই অল্প কিছু মানুষ আছে বড় বড় দেখবেন এগুলো নিয়ে মোট কথা নেই তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের অল্প কিছু মুসলমান আছে শতকরা বিশ জন হয়তো পঁচিশ জন হয়তো পনেরো জন হয়তো হবে এদের মনে দিনের মহব্বত আছে নামাজের বিরুদ্ধে কথা শুনলে পর্দার বিরুদ্ধে কথা শুনলে নবীর বিরুদ্ধে কথা শুনলে সহ্য হয় না আমরা এখন এই যে নামাজ নিয়ে ঝগড়া করছি এরা সবাই কিন্তু শরীয় পছন্দ করে দিনের মহবত করে দাড়ি না দেখলে কষ্ট হয় দাড়ি দেখলে খুশি হয় পর্দা না দেখলে কষ্ট লাগে পর্দা দেখলে খুশি হয় ঠিক না হালাল খাওয়ার কথা বলে হারাম বর্জনের কথা বলে শরিয়ত কে মহব্বত করে দিনকে মহব্বত করে দিন আঘাত পড়ে এই রকম এখন ঝগড়া করছে ফলে কি হয়েছে এখন শিয়া মতের প্রচার রামে গঞ্জে ছড়িয়ে গেছে কাদিয়ানি গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে খ্রিস্টানরা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে আর আমরা কি বলছি সবাই হানাফি আলে উবাই গুরু আরে ওরা তো ইসলামের কলঙ্ক ওরা কি হয়েছে হানাফি আলে আদিস ভাইরা বলবেন তাদের দৃষ্টিতে হয় আলহ আদিসও মেলে খ্রিস্টান হোক হয় সহি ইসলাম শেখ হোক মেলে জেগে কি বলবে হানাফি বলবে খ্রিস্টান হোক ওই খ্রিস্টান পরে সাইজ করা যাবে আমরা সামাজিক ভাবে কিন্তু আর ঠিক হয় না কোনোদিন ওইটাকে ঠিক করে তা আমরা মিলে মোটামুটি একমত হয়েছি খ্রিস্টান যতবারে হোক বোঝেননি এটা হলো আমাদের এই ফেতনার অবস্থা এটা কিন্তু তিক্ত বাস্তবতা আর বিতে বলে সারুল বালি এতে মায়ুধু সবচেয়ে কঠিন বালা হলো যে বালায় মানুষে হাসতে হয় সমাজে আমাদের সমাজে আমরা যারা এখানে আসি আমরা অনেকেই ডিজিটাল না আলহামদুলিল্লাহ সেদিন তার বাড়িতে গেছি বলছে যে ভাই আপনি এখানে আসবেন শুনে ধানমন্ডির খুব বড় মসজিদ ওই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব নামাজের পরে সালাম দিয়ে বলছি যে অমুক আমার বাসায় আসবে শুনে বেচারা মানে বলতেও পারছে না যে বাসায় যাব বলছে যে ওনাকে তো খুব মহবত করি দেখা করতে পরের যাবে পারে যাই হোক উনি আসলেন তো ওই কথা প্রসঙ্গে বললেন যে ইমাম সাহেব হঠাৎ করে একজন বাংলা বয়ান করেন মুরব্বী আর উনি আরবি খুদবাদ এবং নামাজ পড়ান আলেম মানুষ নাজিরহাটে পড়েছেন ঢাকায় পড়েছেন রাজশাহীর মানুষ উনি বলছেন যে যখন ওই কুল্লু ফেলেছেন উদ্দিন তাড়াতাড়ি আমি আমার পকেটটাকে ট্যাব নিয়ে ইন্টারনেটে ঢুকে ওই হাদিসটাতে ক্লিক করে ওই জাতীয় হাদিস জোগাড় করে ফেললাম উঠে আর বিখ্যায় ওইগুলো বলে দিলাম তাহলে বুঝা গেল আলেমরাও এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে ধানমন্ডি না লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের জায়গা এটা তো জিনাই দোক এখানে ইমামরা সবচেয়ে বেশি অসহায় যাই হোক ডিজিটাল যারা তারা দেখবেন ইন্টারনেটে ঢুকলে ইন্টারনেটের সবচেয়ে বড় একটা বিষয় হল আলেমদের চরিত্র হনন সমাজের যত বড় আলেম এবং দায়ী আছে প্রত্যেকের নামে গালাগালির কোনো শেষ নেই কেউ যদি আমরা তো প্রত্যেকেই দল করি কেউ চরমনায় কেউ আলে আদিস কেউ ফুরফুরা কেউ রসীরা কেউ বলে তবলিগ প্রত্যেকে আর দলের গাল শুনলে খুশি হয় ঠিক কথা আমরা দল করি কত ভাগ নিয়ে নিজেকে নিয়ে আলেম খুঁজে আছেন এরকম সাধারণ মানুষ নামাজও ঠিক করে পড়ে না হঠাৎ হুজুর হুজুর একটা কাজ হয়ে গেছে এরকম দেখছেন আপনার ইমাম সমাজে হাজার হাজার মানুষ আছেন ঢোকে তাহলে দেখবে সব আলেম দায়ী জাকির নায়ক আবদুল্লা জাহাঙ্গীর আহমদ শফি আবদুল্লা জাকবিন ইউসুফ মুজাফর বিনোসেন কি বলে আল্লামা জেল সাইদি এরকম যত প্রসিদ্ধ আলেম আছেন প্রত্যেকেই ইসলামের দুশ্মন প্রত্যেকেই কি বলে জাহান নামি প্রত্যেকের বিরুদ্ধে যত রকমের কুৎসাদ আমি সহ জমা করাব সেদিন আমাকে একজন ফোন করেছে যে আপনার আলেমদের ব্যাপারে সবকিছু ইন্টারনেটে পাওয়া যায় কারোর প্রাইভেসিও নেই কার ছেলে কয়টা মেয়ে কয়টা বউ কয়টা তাও আছে বললাম যে আমার কি কি অভিযোগ আর কি অভিযোগ বলেন না আর তেমন অভিযোগ নেই আপনি এমনি মানুষ হিসেবে ভালো কথাবার্তা ভালো বলেন অন্য কোনো অভিযোগ তেমন নেই এটা আপনার বড় অভিযোগ আলহামদুলিল্লাহ এটা থাক ভাই এটা যদি আমি দূর করে দিই তাহলে দেখেন আমার আরো ছোট ছোট বসে রাগ করেছি আমার আমার এটা থাক আর বড় অভিযোগ চরিত্র হনন করা হচ্ছে এখন একজন লক্ষ লক্ষ যুবক কিশোর ইন্টারনেটে যে খুঁজবে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেব দেখবে যে সব আলেম ইসলামের দুঃশ্মন তাহলে বাকি থাকলো কারা নাস্তিক জানেন তো লাস্তিকরা এখন কোরআন নিয়ে তফসিল করে টিভিতে জানেন তো কোরআন কোরআন মানতে হবে আর এই কোরআন পড়ছে কোনো হুজুর কিছু বলে না এই ঠিক আছে আর এক গ্রুপ কোরআন নিয়ে আসে কারা খ্রিস্টানরা এদের বিরুদ্ধে আমরা এখন কিছু বলি না দেখবেন ইন্টারনেটে যে কিচ্ছু নেই যত বড় বড় লিকসার সব বড় বড় আলিমুল আমাদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে কোন লিক আছে আপনি কিছু বলেন তালে কোরআন নিয়ে আসছে নিশ্চিত ওরা ভালো ওরা কোরআনও মানে ইঞ্জিল্লা এদের মতো ভালো আর হয় না কত বুঝেছেন কাদিয়ানীরা কোরআন নিয়ে আসে কারা কাদিয়ানীরা বাহাই কত বুঝেছেন শিয়ারা কোরআন নিয়ে আসবে আগে যাই হোক এই যে অবস্থা এটা থেকে আমাদের বেরোতে হবে ভাইরা এটা ঠিক যে আমি একা বেরোলেই হবে না কিন্তু এটাও ঠিক যে কাউকে না কাউকে তো শুরু করতে হবে আর উম্মতের দরদ দরকার সুলাইমান আলী ইসলামের দরবারে এক সেলের দুই মা দাবি করছিল গল্প শুনেননি তখন সুলাইমান কি বললেন দুটো কেটে দুই টুকরো করে দুজনকে দিয়ে দাও তখন দুই মা বসে থাকলো দুই টুকরো নেওয়ার জন্য ঠিক না একজন সার দিল কে সার দিল যে প্রকৃত মা তাই উম্মতের তো কিছু প্রকৃত মা দরকার যারা নিজের সার দিয়ে নিজের গায় হজম করেছি এটা তো ঠিক কথা না এই জন্য কাউকে না কাউকে সার দিতে হবে একজন বাজে কথা বলল আমরা বলবো না এই চিন্তা আমাদের থাকা দরকার এখন কথা হলো যেটা বলছিলাম সালাদ আপনারা ইমাম এবং আমাদের সমাজের বর্তমানে সর্বোচ্চ হানাহানি যে পর্যায়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ সবসময় নিরাপদ ছিল বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করত না আমাদের দেশের শিয়া মহল্লায় কোনো সময় সুন্নিরা হামলা করেছে এরকম ঘটনা আছে নাকি বাংলাদেশের মানুষ প্রকৃতিগত ভাবে দিনদার এবং নরম আমাদের দেশে এই বাংলাদেশে হিন্দু মুসলমান বিভিন্ন অন্যান্য ভিন্ন কথা কিন্তু সেই বাংলাদেশে আপনারা জানেন পাকিস্তানে প্রত্যেক মসজিদের গেটে পুলিশ বন্দুক নিয়ে থাকে কোথায় আমার তো মনে হয় আমরা যদি একটু সচেতন না হই দু পাঁচ বছর পরে আমাদের দেশের মসজিদেও মারামারি হানাহানি হবে পুলিশ বাহার আছে আক্রমণ করবে অথবা একই মসজিদে নামাজের পরে মারামারি শুরু হয়ে এই তুমি জোরে আমিন বললে কেন বেরোয় মসজিদ থেকে তুমি জানো এটা হানাবি মসজিদ এই তুমি হাত বুকে বেঁধেছে দলিল না দিয়ে বেরোতে পারবো কেন কি হয়েছে মারামারি শুরু হয়ে যাবে তো ভাইরা এটা হোক আমরা চাই না। না। আর এটা এটা কথা আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে আপনারা যে যেখানে আসেন আমার এখানে আসছিলেন নামাজ নি হরিনাকুণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন আমি জানিনা এখানে কেউ আসেন কিনা তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোলমারাচ্ছে মারামারি হয়ে যাবে আপনার কাছে আসবো যে কোন সমস্যা নেই মারামারি করেন যে দল আমি সেই দলে আছি। আসি না আসেন এক গ্রুপ হানাফি আর এক গ্রুপ নতুন আহলে হয়েছেন দুই দলের কথা এক সেটা কি আলাদা মসজিদ করো বাইরা তোমরা আমাদের দেশের মানুষ মারামারি করব না মসজিদ অফাদ করতেই হয় হয় তো একটা মসজিদ মানে আর ওদের কথা মানতে হবে সেজন্য মসজিদ আলাদা করতে কোনো সমস্যা নেই আমরা দেখেন আমরা একমত কিন্তু কাজটা কি হারাম কারণে মাসলার কারণে মসজিদ আলাদা করা প্রচন্ড হারাম এটা হানাবি মসজিদ ওইটা আহিস মসজিদ এটা হলো কোরআনে আল্লাহ বলেছেন মানুষ মুসলমান নামাজ পড়ছে সারা বিশ্বে একই মসজিদে কেউ এইভাবে কেউ কেউ কারোর বাধা দেয় নামাজ হলো ঐক্যের মুসলমানরা যে ভিন্ন মত সহ এক থাকতে পারে এটার মডেল হলো নামাজ বাইরে যাক থাক হানাপি সাপে বহস আছে কিন্তু মসজিদে যে একসাথে নামাজ পড়ছে এটাই ছিল সাহাবি তাবে পরবর্তী এখন পর্যন্ত মুসলিম উম্মার মূল ধারা কাজেই আমরা সচেতন হই